ইবনু উমার রদিল্লাহ তালান্মতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাস্লাম বলেছেন তোমাদের পূর্বে যেসব উম্মাত অতীত হয়ে গেছে। তাদের অনুপাতে তোমাদের অবস্থান হল আসরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকু সমান আর তোমাদের ও ইয়াহুদী নাসারাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে কয়েকজন লোককে তার কাজে লাগালো এবং জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে আছে যে আমার জন্য দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করবে তখন ইয়াহুদিরা এক এক কিরাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করল অতপর সে ব্যক্তি আবার বলল তোমাদের মধ্যে এমন কে আছে যে দুপুর হতে আসর পর্যন্ত এক কিরাতের বিনিময় আমার কাজটুকু করে দেবে তখন নাসারারা এক কিরাতের বিনিময়ে দুপুর হতে আসর সালাত পর্যন্ত কাজ করল সে ব্যক্তি আবার বলল কে এমন আছো যে দু দু কিরাতের বদলায় আসর সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত আমার কাজ করে দেবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন দেখো তোমরাই হলে সেসব লোক যারা আসর সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত দু দু কিরাতের বিনিময়ে কাজ করলে দেখো তোমাদের পারিশ্রমিক দ্বিগুণ এতে ইয়াহুদি ও নাসারারা অসন্তুষ্ট হয়ে গেল এবং বলল আমরা কাজ করলাম অধিক আর মজুরি পেলাম কম আল্লাহ বলেন আমি কি তোমার পাওনা হতে কিছু জুলম বা কম করেছি তারা উত্তরে বলল না তখন আল্লাহ বললেন এটা হলো আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তা দান করে থাকি